জাহান নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত অর্থাৎ কেউ যদি ভালো কাজ করে তাহলে কবর তার জন্য জান্নাতের বাগানে পরিণত হবে আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে কবর তার জন্য জাহান নামের গর্তে পরিণত হবে অন্য হাদিসের মধ্যে এসেছে যখনই কোনো কবরকে দেখতেন তখনই তিনি অজোর ধারায় কাঁদতে থাকতেন এমনকি কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত জিজ্ঞেস করা হলো যে জান্নাত জাহা আলোচনা করা হলে তো আপনি তো কাঁদেন না কিন্তু কবরকে দেখলে থেকে সর্বপ্রথম ঘাঁটি কেউ যদি এই ঘাটি থেকে মুক্তি পেয়ে যায় তাহলে বাকিগুলো থেকে মুক্তি পাওয়া তার জন্য সহজ হবে আর কেউ যদি এই ঘাটি থেকে মুক্তি না পায় তাহলে তার জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ এজন্যই আমি কবরকে দেখলে কাদি আমি চিন্তা করি যে আমি কেই খাটি থেকে মুক্তি পাবো আদিসের মধ্যে এসেছে কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলতে থাকে আনাবাইতুল আনাবাইতুল গোরবাহ আনাবাই তুল তোরব আনাব দুধ আমি হচ্ছি নির্জনতা ও একাকিত্বের ঘর আমি হচ্ছি মাটির ঘর আমি হচ্ছি কীট পতঙ্গের ঘর দুনিয়ার জীবনের প্রতি আকৃষ্ট ব্যক্তিগর্ব যারা স্থায়ী ঠিকানা তুমি এত মেহনত করছো যে দুনিয়ার জন্য তুমি এত পরিশ্রম করছো যে দুনিয়ার জন্য তুমি তোমার সর্বস্বকে বিলিয়ে দিচ্ছ সেই স্বপ্নের পৃথিবী থেকে তোমাকেও একদিন বিদায় নিতে হবে তোমার মৃত্যুর পর তোমার আত্মীয় স্বজন আদরের সন্তানেরা তোমাকে কাফন দাফন করে অন্ধকার কবরে রেখে আসবে মনে রেখো কবর হচ্ছে এমন এক অন্ধকার কুঠুরি যেখানে আলো বাতাস কোনো কিছুই থাকবে না কবর হচ্ছে, এমন এক অন্ধকার গৃহ যেখানে তোমাকে একাই থাকতে হবে তোমার পিতা মাতা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই তোমার সাথে যাবে না সবাই তোমাকে সেই অন্ধকার গৃহে একা রেখে চলে আসবে কিন্তু জেনে রাখো সেই নির্জন মুহূর্তে একটি জিনিসই তোমার সঙ্গ দিবে সেটি হচ্ছে তোমার ন্যাক আমল তুমি যদি ন্যাক আমল করো তাহলে কবর তোমার জন্য জান্নাতের বাগানে পরিণত হবে আর তুমি যদি দুনিয়াতে গুনাহ ও পাপাচার করে থাকো তাহলে কবর তোমার জন্য জাহান্নামের একটি ভয়ঙ্কর গর্তে পরিণত হবে সুতরাং আসোনা আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি